আসসালামু আলাইকুমের সম্মানিত সুদর্শক আপনাদের সকলকে প্রাণডালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরআনের কাহিনীর কোরআনের গল্প কোরআনের কিসা কোরআনের ঘটনা এটি একটি সামষ্টিক আলোচনা বিজ্ঞ আলেমদের সমন্বয়ে দলগত আলোচনা আমরা একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করব তার মূল আজকে যে সমস্ত অতিথিবৃন্দরাচিত না হয়ে নেব তারপর ঘটনার সূত্রপাত করব। প্রথমে আমার সর্ব ডানি আছেন বিশিষ্ট আলম শেখ আহমদুল্লাহ এবং আমার ডান আছেন আরেক আলেম শেখ বিন আর্শাদ السلام عليكم ওয়া الله ওয়া বারাকাতুহু এবং আমার বামে বিশিষ্ট আলেম বিল ইসলাম চিন্তাবিদ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমার সর্ব বামে আছেন বিশিষ্ট আলেম বিল শেখ হাসান জামীল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধি যথারীতি উপস্থিতনায় আপনাদের সাথে ওরানের সাথে আমরা কিছু সময় অতিবাহিত করি জানি বুঝি এবং শিখি আমরা আজকে আলোচনায় নিয়ে আসব পৃথিবীর প্রথম ঘর যে ঘরটি নির্মাণ করা হয়েছে আল্লাহরের আবাদতের জন্য সেই ঘর বা এই তোল্লাহের নির্মাণের কথা আল্লাহ ওরানে উল্লেখ করেছিল আমরা সেখান থেকে এই ঘর নির্মাণ এবং তার প্রাসঙ্গিক কিছু বিষয়ে আমরা শুনব প্রথমে সংক্ষিপ্তর্বথম ঘর নির্মাণ সম্পর্কে যেটা বলছেন যে এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটা মধ্যে যে মুবারক ঘর যেটা সমস্ত মানুষের হেদায়তের বিন্দু সেই ঘর যেহেতু সর্বপ্রথম আলমীন বলছেন। তাই আমরা বলবো যে সর্বপ্রথম ঘর এটাকে হজরত আদম আলি সালাতাম আল্লাহ তাল হকুমে জিবাহাম চিহ্নিত করে দিয়েছেন সেখানে হজরত আদম আলি সালাতাম এই ঘর নির্মাণ করেন এবং কোরআনে করিমের মধ্যে পরবর্তী যার কথা বলা হয়েছে এর মধ্যে অনেকেই নির্মাণ করেছেন তারপরেই হজরত খলিল উল্লাহ ইব্রাহিম আলী সালাতামের প্রসঙ্গ আসছে কোরআনে করিম আসছে এভাবে ও মিনাল ইরফা ইব্রাহিম ইসমাইল যে হজরত ইব্রাহিম আলিমাম যখন হাজরা আলি হাসলাতাম এবং ইসমাহল আলি সালাতামকে এই কাবার আশেপাশে মানে মক আল মোকারমায় যখন রেখে যান একসময় যখন এটা আর মধ্যে একটা আবাদির সৃষ্টি হয় তখন হজরতে ইব্রাহিম আলি আল্লাহর হুকুমে এখানে এসে কাবা নির্মাণ করেন কিন্তু কাবা নির্মাণ করবেন কোথায় করবেন তখন হজরত ইব্রাহীম আল্লাহ সালাতামের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে একটা টিলার মতো দেখা যাচ্ছিলো উঁচু মাটি এখানেই কাবার মূল ভিত্তি ছিল ওই ভিত্তির উপর তিনি আদিষ্ট হলেন আল্লাহর পক্ষ থেকে কাবাকে নতুন করে বানানো নির্মাণ করবেন কিন্তু যখন একটা পর্যায়ে গেল যে আর নাগাল পাচ্ছিলেন না তখন আল্লাহর হুকুমে যে মাকাম ইব্রাহিম যে মুবারক পাথর ওই পাথরটা আজাদ ইব্রাহিম আলী সালাতাম ওই পাথরের উপর দাঁড়াতেন ওইটা লিফটের কাজ দিত এইভাবেই তিনি আল্লাহ বললেন এইভাবেই চলতে চলতে একসময় পর্যন্ত ইতিহাস যেটা আসলো কোরআশদের সময়ে কড়াইশরাও চিন্তা করলো যে এটাকে সংস্কার করা দরকার কিন্তু কড়াইশদের ওই তখন খুব দুর্ভিক্ষ চলতেছিল আর্থিক অসচ্ছলতার কারণে কোরআশরা কাবার মূল স্তম্ভের উপর কাবাকে ঠিক করতে তারা যেটাকে হাতি মেকাব আমরা বলি একটা ছোট্ট বাউন্ডারি দিয়ে যেটা গরাও করা একসময় কাবা ইব্রাহিম আলী সালাতামের ভিত্তি পুরাটাই ছিল জি ইব্রাহিম ইসলাম যে কাবাটা বানিয়েছিলেন আবার তৈরি করতে পারতেন কিন্তু উনি করেন না এই জন্য যে তখন একটা অভিযোগ আসবে যে মোহাম্মদ কাবাকে ধ্বংস করে দিচ্ছে নজিবিল্লা পরিবর্তন করছে এই জন্য তিনি করেন নাই কিন্তু অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছিলেন পরবর্তীতে বা তখন খলিফা যারা ছিলেন দায়িত্বশীল যারা ছিলেন তারা ভাবলেন যে এইভাবে যদি কারাঙ্গাচা শুরু হয় একসময় এটার অস্তিত্ব কোথায় গিয়ে যাবে এই জন্যে আর এর পরবর্তীতে আর কাবাকে হাত দেওয়া হয় না আজকের যে আমরা আবার সীমানা দেখছি হাতিমকে আলাদা করে এটা সর্বশেষ সংস্করণ যেটা হাজি ইউসুফের হাতে হয়েছে পরবর্তীতে ছোটখাটো সংস্কার হয়েছে বলে দিয়েছেন বাক্যা অপর নাম হল বাক্ সেই বাক্যায় অবস্থিত অর্থাৎ মক্কায় অবস্থিত এরপরে সেখানে অসংখ্য নিদর্শন রেখেছেন আল্লাহ রবুল আয়ন আচ্ছা আমরা এখানে ইসলাম যে স্বরূপটা কি ছিল জি আসলে এটা তো সৌরা সুরা এই কাবার যে কি ভূমিকা মানব জাতির জন্য আমি ঘরকে করেছি সমগ্র মানব জাতির আকর্ষণ কেন্দ্র বারবার ফিরে আসার কেন্দ্র একবার যে কারণ আকর্ষণ করে এই যে অন্য জায়গা বরং এর বিপরীতে একটু যোগ করি অন্য জায়গায় যে কোনো ভালো দর্শনের জায়গায় মানুষ একবার গেলে তাকে নেওয়া যায় না এটা ইচ্ছা করে যে সেখানে যে আল্লাহ এটা একটা আত্মিক ব্যাপার আসলে ইমানি ব্যাপার ভক্তি শ্রদ্ধার ব্যাপার আল্লাহ রেখেছেন গোটা মানব জাতির যে ব্যক্তিটি কারা শরীফ ভাঙবে একেবারে যখন আর ইমানদার থাকবে না কেমত যখন প্রায় একেবারে সন্নিকটে ধ্বংস করছে আমি দেখতে পাচ্ছি তাকে সহিদ তো এটা হবে একেবারে তখন যখন আর পৃথিবীর দরকার নেই আর কেউ থাকবে না আল্লাহ থাকবে না তখন পৃথিবী হয়ে যাবে তখন কিন্তু যতদিন পৃথিবীর নিরাপত্তার প্রয়োজন চিন্তা করতেছে কিন্তু পারবে না এটা পরিকল্পনা নিলে তাকে আলাদা ধ্বংস করে দিবে যেমন আপ্রাহা পরিণতি হয়েছিল আমরা এখান থেকে একটা ভালো শিক্ষা নিতে পারি যে কাবা যখন জাহিলিয়াতের যুগে নির্মাণ করা হয় তখন কিন্তু একটা ঘোষণা ছিল ওদের যে কাবাতে যারা অর্থ দিবে তারা যেন কোনো হারাম পয়সা না দেয় একেবারে পবিত্র পয়সা এখানে দিতে হবে স্পষ্ট করে দিয়েছিলেন তারা তো বোঝা যাচ্ছে যে যেটা এবাদতের জায়গা হবে মসজিদ যেটা হবে সেটা কিন্তু একেবারে পবিত্র মাল দিয়ে তৈরি করতে হবে যদি অনুভূতি ছিল তো অনেক সময় দেখা যায় আমি মসজিদ তৈরি করছি যদি আমার সম্পদে সেটা স্বচ্ছতা না থাকে তাহলে হয়তো যেসালাম বলছে মসজিদ নির্মাণ করে দেবে তার জন্য আল্লাহ পাক বলেন জান্নাতে ঘর তৈরি করে দেবে রাজপ্রসাদ একটা তৈরি করে দেবে এটা পবিত্র মাল না হলে কিন্তু এই অধিকার অর্জন করা যারা মসজিদ মানা একটু যোগ করি যারা মসজিদ নির্মাণ করি তারা সাধারণত ভালো উদ্যোগ কে সুসজ্জিত করার জন্য অনেক বড় বিষয় পৃথিবীতে যেটাই সহকারে তৈরি করা হয়েছে যে নির্মাতা ছিলেন তাদের যে এখলাস মানে কালো কিন্তু আসলে কালো পাথর না এটা জান্নাত থেকে যখন আসে দুধের মতো পরিষ্কার ছিল উনার কারণে সেটা কালো হয়ে গেছে সম্পর্কে এবং কাবাস সম্পর্কে যে ফজিলত আছে যে ব্যক্তি তফ করবে যেতে হচ্ছে একটা বিরতিতে ফিরে আসবো আপনার কাছে দর্শক আমাদেরকে অল্প কিছুর জন্য বিরতিতে যেতে হচ্ছে তারপর আবার ফিরে আসতেছি ততক্ষণ আপনারা কেউ দূরে যাবেন জানতে অজান্তে ছোট বড় ভুল হতে পারে শেখ বদরুদ্ তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে পাইশ্চিত করে मोहानल्लाउबा जानते दरजा खुले देते हूँ तौबाते প্রতি শনিবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে বাংলা ডায়ল ডিসেট মিসপন ডেট এনলাইট ইনস্টর জাকির নাইক ইন অফ দেখুন बार। रात आप पुनु छाए अलेहु जाबिर अन्हु अलेहु बोलते बंदा मुशरिक ও কাফলের মাঝে পার্থক্য হলো সালা ত্যাগ করা সহি মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় হাতির সংখ্যা একশো मानव मुक्ति प्रेरण कर सर्वदा इस प्रकृत अर्थे शांति कायम कर समाज गठन निर्देशना জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী বাংলায় সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার বিরতির পর শুধু দর্শক আপনাদের সকলকে আবার হরানের এই আসরে স্বাগত জানাচ্ছি যেমনটি বলছিলাম কাবার নির্মাণের ইতিহাস এবং সেখানে রয়েছে অনেক নিদর্শনাবলী যেগুলির মধ্য থেকে আমরা নিতে পারি আত্মার খরাক। আল্লাহর কদরতের জলন্ত সাক্ষী কেমন করে মানুষ একটি ঘর যার দিকে তাকালে আবারও তাকাতে চায় প্রার্থনা জানানে মনে হয় যেন শেষ হয় না কাঁদল মনে হয়ে যেন আরও কাতে ইচ্ছে করতেছে হায় শরীয়ত দেয়নি শরীয়ত বলেছে কাবার দেহ লাগাতে নিষেধ করেছে তবু মন চায় যেন সেখানে গিয়ে লাগিয়ে ফেলি এই যে আবেগ আবেগের স্থান বা এটি সম্পর্কে আমাদের সকলেরই ভক্তি শ্রদ্ধা আমাদের থাকা থাকাছিলাম যে কাবা সম্পর্কে বলবো আর সম্পর্কে কথা কাবা যখন নির্মাণ যুগে করা হয় হাজার তাদের একটা ঘোষণা ছিল যে কাবাতে যারা অর্থ দিবে তারা যেন কোনো হারাম পয়সা না দেয় জি একেবারে পবিত্র পয়সা এখানে দিতে হবে স্পষ্ট করে দিয়েছিলেন তার তো বোঝা যাচ্ছে যেটা এবাদতের জায়গা হবে মসজিদ যেটা হবে সেটা কিন্তু একেবারে পবিত্র মাল দিয়ে তৈরি করতে হবে যদি অনেক সময় দেখা যায় যে আমি মসজিদ তৈরি করছি যদি আমার সম্পদে সেটা স্বচ্ছতা না থাকে তাহলে হয়তো যে ফজিলতের কথা রসল্লা বলছে মনবানা মসজিদ মসজিদ নির্মাণ করে দেবে তার জন্য আল্লাহপাকর বলো জানতে ঘর তৈরি করে দেবে অর্থাৎ একটা তৈরি করে দিবে দেখা দেখিনিল যে কত সুন্দর কে করতে পারে এটা অনেক বড় বিষয় পৃথিবীতে যেটাই সহকারে তৈরি করা হয়েছে আপনারা একমত হবেন কিনা আমি জানি না যে কাবার সাথে রয়েছে একটা হজরে আসওয়াদ হজরে আসওয়াদটা টা মানে পাথর আর আস মানে কালো কিন্তু আসলে কালো পাথর না এটা একটা করে নিকি তফ যখন তার থেকে প্রত্যেকটি ধাপে ধাপে একটা করে আমরা আরো কয়েকটি শিক্ষা উল্লেখ করতে পারি আসলে এটা বিশ্ব দারিদ্র মোছনের বিরাট দারিদ্র আমরা দেখি হজমরা করতে গেলে লাখ লাখ টাকা খরচ হয় এই ফজিলত এখন আমাদের অন্তরে এমন ভাবে বসছে যে আমরা দেখি হাজারো মানুষের কাদের উপর পাড়া দিয়ে নারী পুরুষ সব একসাথে যে এক অবস্থা তৈরি হয় যে মনে হয় যেন ওখানে যে কোনো মূল্যে আমাকে পোস্ত হবে এবং চুমু খেতে হবে কোনো না হয় আর তাতে যদি এখলাস না থাকে তাহলে দেখিসাম তাকে চুম্বন দিয়ে আমি এটা এবাদত মনে করেই চুম্বন দিচ্ছি আপনার যদি চুম্বন এবারতের উদ্দেশ্য হয়ে থাকে রসলের তরিকা হয়ে থাকে তাহলে সেখানে মনে করি তুমি একটি সুন্নত আদায় করতে যাচ্ছি আর মুসলিমদের দলই শক্তিশালী মানুষ তুমি যাই না এখানে মানুষের কষ্টা দেয় সেখানে আমরা খুঁজি কিন্তু এতে যে আরো অনেক গুনা হয়ে যাচ্ছে আমার সেগুলো আমরা লক্ষ্য করি আর এই ঘটনাটা মূলত আমাদের কাবা নির্মাণ কেন্দ্রিক অতএব আমরা এখান থেকে মসজিদ নির্মাণ প্রসঙ্গে কয়েকটা প্রসঙ্গে আমরা টেনে আনতে পারি এই ঘটনা থেকে আমরা দেখি যে ইব্রাহিম আমরা মিলে যেহেতু এরকম একটা কাজ করতে পারলাম আমাদের কোন গৌরবের বিষয় না আপনি কবুল করলেই তখন আমাদের ধন্য পয়েন্ট আসবে এরপরে দোয়ার অন্য অংশের ভিতরে তারা দোয়া করছেন অত ভালেই না দুটা দিক একটা হল বাহ্যিক যত আবর্জনা আছে সেটা থেকে আল্লাহ ঘর কি পবিত্র রাখা আরেকটা একটা হলো মানবিক অর্থাৎ কর্মগত যত শিরিক বেদা মসজিদে বসে কোনো বেদা করা কোনাজে মিনাল হুদা আজকে যে মসজিদ উজার করে ফেলা হয়েছে হেদায়ত থেকে হেদায়ত আমরা আরব জাহানে দেখি ঢুকলে দেখি সাজিয়ে রাখা যে আসে ম্যাক্সিমাম মসজিদগুলিতে অন্য বই পড়া হয় অথচ কোন সম্প্রদায় যদি আল্লাহর কোন ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব কোরআন তেলাও করে একে অপরকে বুঝায় ই প্রশান্তি নাজিল হবে গাছিয়া তুমুর রহমা আল্লাহ তাদেরকে আচ্ছন্ন করবে হাফা তুমুলা বৈষ্ণী দেবে জাকা রহম দেখা দেয় যেখানে অর্থের ব্যাপার আছে সেখানে একটু কম থাকে সাধারণত মসজিদ নির্মাণ এমন একটি আবাদত যে বেশিরভাগ ক্ষেত্রে যাদেরকে আল্লাহ মসজিদ নির্মাণ তোফিক দিয়েছেন তারা নিজেদেরকে মতাল্লি হিসাবে জাহির করার একটা প্রবণতা দেখা যায় যেটুকু হয়েছে আপনি কবুল করেন আর ভুল যেটুকু হয়েছে সেটুকু আপনি ক্ষমা করেন ধন্যবাদ কিছু নিদর্শনের কথা একটা করে বলেন্দ্রিক নিদর্শন নিজেই বলেছেন আমরা যে এই যে নিদর্শন অবশ্যই জি একটু বলেন হ্যাঁ জমজম পানি সারা পৃথিবীর এমন একটা পানি যেই পানিতে আবার আরেকদিকে বিশ্বের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন তার ভিতরে কোন জীবাণু পাওয়া যায় জীবাণু পড়লে সেটাকে দেয় জীবাণুকে এবং এখানে হেদায়তের কেন্দ্র এবং বৈশ্ব মুসলিমের নিরাপত্তার জন্য আল্লাহ রব্ল্লা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন এখানে আমরা তফ করবো আল্লাহ রবুল্লাহ আলমিনের আবাদত করবো বাইতুল্লাহর মধ্যে যে সমস্ত নিদর্শনগুলি রয়েছে সেগুলি দিয়ে আমরা আমাদের মনকে আল্লাহর দিকে রুজু এবং জানবো যে আল্লাহ রবাহ আলমিন অসীম কদরতের অধিকারী আর তার কাছেই আমরা বিনয়ভাবে জানতে চাইবো এভাবেই আমরা আমাদের জীবনকে যদি গঠন করতে পারি তাহলে আমাদের সফলতা আসবে আল্লাহ রবাহ আলমিন আপনাকে আমাকে সকলকে তো অভিন্দান করুন আমিন আজকের মতো এখানেই বিদায় আরো করছি আপনারা দেখছেন বাংলা আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 क्षोभ हताशा सम्पर्स्तारित रंग मीस टी कत कार्यक्रम मोमिन बंदा निजेटी इसलामी रंगे रंजित कर জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউজ বিউটি